الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا من يهد الله فلا مدل له ومن يضلله فلا هادئ له وناشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشد أن محمدًا عبده ورسوله أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل صلي اللهم اللهم صل اللهم صل على سيدنا ونبت صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم রসুল নবুল করিম ফখর বন্দা জনা মোহাম্মদ রসুল্লাহ রনো আল্লাহাক রব আলীন আপনাকে আমাকে দুনিয়া সমস্ত ঝামেলার থেকে মুক্তি দিয়ে পরিত্রাণ দিয়ে হাদিসের এই জাকরিন শাহরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিশ আসার বসার বলা সোনার তৌফিক আল্লাফাক দান করছেন এর জন্য সুক্রিয়াত আমরা সবাই বলে আলহামদুলিল্লাহ এই মাজলিশ অনেক গুরুত্বপূর্ণ অনেক দামি আর আমাদের হায়াত ও দামি হায়াত সবচেয়ে দামি আমার হায়াত আসে তো আমার কাছে গাড়ির দাম হায়াত আসে তো আমার কাছে জমির দাম হায়াত আসে তো আমার কাছে মেম্বার চেয়ারম্যান এমপি মিনিস্টারের দাম হায়াত আসে তো আমার কাছে টাকার দাম হায়াত নাই তার মানে সর্বশ্রেষ্ঠ দামি হায়াত আর এই দামি হায়াত কে আল্লাফা সবচেয়ে দামি কাজে ব্যয় করার তৌফিক দাম করছেন এই মজলিশ অনেক দামি অনেক গুরুত্বপূর্ণ আপনারা অনেক দামি হওয়ার কারণে যেরকম দুনিয়ার মধ্যে যারা দামি হয় তাদেরকে গার্ড অব অনারের ব্যবস্থা করা হয় ঠিক আপনার কারণে পূর্ণ এত দামি আমরা ঢুকছিলাম গুনা নিয়া আল্লাফা কবুল করলে এখান থেকে বের হয়ে যাবে গুনা সফ সাফ করা যা এবার ক্লিয়ার সাফ হয়ে যাবে দীর্ঘ এক রায়তলিসকে কেন্দ্র করে আল্লাফাক রেস তাহাদের সাথে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে সিদ্ধান্ত দেন হে ফেস তারা সাক্ষিত গোটা মজলিশের বান্দাদের গুনা আমি সব মাফ করে দিছি অন্য রায়ত শুধু গুনা মাফই নয় কত বুদ্ধ হাসানাত পরিবর্তন করে দেবেন এই মাসেই আমাদের শাহে নব্বর আল্লাহ কাদাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন এই মাস আমাদের জন্য বহু শিক্ষণীয় মাস ইতিহাসের মাস আজকে অগ্রহণের দ্বিতীয় দিন আমার দাদা রহমাতুল্লা থেকে শুরু করে চরম ধারাবাহিকতা আছে প্রথম দিন সাধারণত এলফার সম্পর্কে বেশি আলোচনা করা হয় দ্বিতীয় দিন এলমেশর ইয়াস সম্পর্কে বেশি আলোচনা করা হয় আর তৃতীয় দিন মাদ্রাসা সংক্রান্ত অন্যান্য বিষয় সম্পর্কে বেশি আলোচনা করা হয় কিন্তু আব্বাজান রহমাতুল্লা আলাই বয়ানগুলি আমরা যা শুনছি দেখছি আব্বাজান রহমাতুল্লাহ আল্লা প্রত্যেকটা ছিল সমষ্টিগত সমন্বয় এর মূল কারণ হল আসলে এলম এ শরিয়ত এলম এ মারফাত আলাদা কোনো বিষয় নয় বরং এলমে মারেফা শরিয়াতের একটা অংশ একটা অংশটা আলাদা কোনো জিনিস না কিন্তু যখন ভিন্ন ভিন্ন ব্যাখ্যা করব তখন ভিন্ন ভিন্ন নাম দেব কিন্তু সবই এক যেমন আমি মানুষ এক কথায় আমি মানুষ মানুষ বলতেই হাত আছে পাও আছে চক্ষু আছে হাড আছে লাংস আছে কিডনি আছে এর সমন্বয় মানুষ ঠিক মনে রাখতে হবে শরীয় মানি এর মধ্যে মারেফাত আছে তরিক আছে হাকি কত আছে এলমে ফেতা আছে এলমে তাসাউফ আছে এর সমন্বয় হলো শরিয়ত কি কথা ঠিক না অনেকে আমরা মনে করি যে শরীয় প্রয়োজনে আমি মারেফাত অনুযায়ী আসি আসলে এটা নিচক একটা ভ্রান্ত ধারণা अपने मारे भात पाभ व्यतीत सम्भव कितना घर प्रयोजन साबह नाई सतान प्रयोनार प्रयोजन नारे प्रयोजन क्यों जो एक कथा बोले तक बोका फुलर सात फुले घरण মিষ্টি সাথে মিষ্টির সাঁত যেরকম মিষ্টি সাঁতকে মিষ্টির থেকে আলাদা করা যায় না ফুলের ফুলের থেকে আলাদা করা যায় না ঠিক থেকে থেকে আলাদা করা যায় না এইটা আমরা সুন্দর এই বুঝতে পারি যেমন আমি মানুষ দুইটা জিনিসের সমন্বয়ে আমি মানুষ আমার একটা জেসএম আছে আর একটা রুহাস के प्राजन, प्राजन, भी हिन के भी रुह सबचे गुह दामी रुहर प्रयोजन शरल प्रयोजन नाई रुहर प्रयोजन रुहूदेश शरलिहीन रुह रुहन शरीण जे रख अस्तित्व लाभ करते ঠিক মারেফাত বিহীন শরিয় শরিয়ত বিহীন মারেফাতো অস্তিত্ব লাভ করতে পারে না আল্লাফাত বলতেছেন কাল শরিয়ত হে আমি আপনাকে আমি যে শরিয়াতের উপরে প্রতিষ্ঠিত করেছি আপনি যারা নিজের খেয়াল খুশি অনুযায়ী কথা বলে চলতে চায় ওই মুরুখ জাহেল করিয়েন না হাজা ও হুদাউ ও রাহমাতুল। বসিরত অন্তর্দৃষ্টিকে বলা হাজা এই শরিয়ত হলো মানুষের অন্তর্দৃষ্টি সৃষ্টি করে অন্তরের চক্ষু উন্মোচন করে দ্রুদর্শিতপূর্ণ হয় জ্ঞান লাভ করে কি কথা ঠিক না অহুদান এটা পথ রাস্তা এবং কি রহমাত সবার জন্য না যারা আঘ্রাত বিশ্বাস করে কা কি বিশ্বাস করে যারা বিশ্বাস আছে ইসলামের সূচনাই হলো বিশ্বাস বিশ্বাস হলো ভিত্তি বিশ্বাস আছে তো কাজ হবে বিশ্বাস নাই কাজ নাই এমান হলো মকদ্দম সমস্ত আমলের জন্য শর্ত হল ইমান ইমান আছে তো আমল অস্তিত্ব লাভ করবে ইমান নাই আমল অস্তিত্বই লাভ করতে পারবে না खुब भलोम मन रखते हम प्रत्येक सूचना विश्वास नमन अपने पास इंस चौरा तीन इंसि उचा इस्ता ऊंचा कत रूप तीन इंसि चौरा पांच इंसि एर तुम सबा तो हटते আমি হাঁটতে পারবো বিধায়ী আপনি হাঁটতে পারছেন কিন্তু যখন পাঁচশো ফিট উষা হয়ে গেছে একই চওড়া হাঁটতে পারবেন না কেন বিশ্বাস নাই আস্থা নাই যখন আস্থা হারায় গেছে কাজও বন্ধ হয়ে গেছে আস্থা বিশ্বাস ছিল তখন কাজও চলতে ছিল না বন্ধু হঠাৎ তার একটা সাপ বের করছে আপনি চিল্লা দিয়ে পড়ে গেছেন অস্থির হয়ে গেছেন কিন্তু আপনার বন্ধু খিটখিট করে হাসতেছে একই সাপ দুইজনের অবস্থা দুই রকমের একজনে লাভ দিয়ে পড়ে গেছে আর একজনে হাসতেছে কারণটা কি একই জিনিস যার মধ্যে বিশ্বাস সে হাসতেছে সাপ এক কাজ দুই ধরনের দুই ধরনের কাজের কারণটা কি আসলে কাজের মধ্যে তা ব্যবধান না ব্যবধান ছিল বিশ্বাসের মধ্যে বিশ্বাসের সামারা বিশ্বাসের রেজাল্ট বিশ্বাসের সামারা ফল হলো কাজ তাহলে আমি প্রথম বিশ্বাস করছি এরপর আমার কাজ সৃষ্টি হয়েছে সাপ যখন দেখছি বিশ্বাস যার সৃষ্টি হয়েছে নকল সে হাসছে যেমন মনে করছে অরিজিনাল সে ভয় পাইছে একই সাপ তাই বিশ্বাসের কারণে তাদের কাজের মধ্যে পার্থক্য আসলে কাজের পার্থক্য না পার্থক্য করে না তারা কবরের আজাব শুনলে হাসি পায় তাহলে মৌলবীরা শুরু করছে কি বলতেছে আসলে মূল ব্যাপারটা হলো বিশ্বাস যে বিশ্বাস করছে একমাত্র নামাজ কাজা করলি ইচ্ছা করিয়া এত লক্ষ এক কোটি বছর জাহান নাম তার জীবন যেতে পারে নামাজ কাজা করেনা আর যে মনে করে পুললে করেন কি হবে তাকে ধাক্কা দিয়ে আমার স্ত্রী ঢুকাতে পারবেন না দেখেন নামাজ কত বড় গুরুত্বপূর্ণ এক আমল মালা কুমফি সাকার পালুকু মিনাল মুসল্লিন সাকার এটা জাহান নামের নাম জাহান নাম কয়টা ষাটটা জাহান নাম দ্বিতীয় তৃতীয় হল উতমা তারপরে হলো জাহিম এরপর হলো এ লা এরপর হলো কি জানি মনে নেই তারপরে হলো যাই হোক মনে হয় দেখেন তোমাদেরকে কঠিন জাহান নামে কোন জিনিস নিয়ে আসছে কোন জিনিস নিয়ে আসছে কাদেরকে প্রশ্ন করা হবে মুসল্লিন জাহান নামে জবাব দেবে আমরা দুনিয়াতে মুসুল্লি ছিলাম না নামাজ পড়তাম না তাহলে জাহান নামে যাওয়ার প্রথম কারণ হলো নামাজ না পড়া নামাজ না পড়া জাহান নামে যাওয়ার কারণ যে বিশ্বাস করছে যে নামাজ না পড়লে জাহান নামে যেতে হবে তার জীবন জিতে পারে কিন্তু নামাজ কাজা করতে পারে না মনে করো তুই মৌলভীরা কি বলে কোরআন কি বলে সে দেখবেন বাদাম খুঁজতে থাকবে চাটকি চারাম মারতে থাকবে বহুতে গল্প গুজা করতে থাকবে কিন্তু নামাজের কাছে যাবে না বিশ্বাস মারাত্মক এই ইমান বা বিশ্বাসের তিনটে স্তর আছে কয়েকটা স্তর ভাই এলমুল ইয়াকিন আইনুল ইয়াক হক ইয়াকিন এলমুল ইয়াকিন জানিয়া বিশ্বাস করা আইনুল ইয়াকিন দেখিয়া বিশ্বাস করা হকলিয়া তিন ভুক্ত হইয়া বিশ্বাস করা যেমন আমরা বাঘ সিংহ সম্পর্কে জানছি দেখি নাই বাঘ সিংহ সম্পর্কে খুব খুব মারাত্মক আক্রমণ করলে মানুষ বাঁচতে পারে না কিন্তু আক্রমণ কোনোদিন দেখিও নাই আক্রান্ত হইও নাই শুনছি আচ্ছা বলেন তো আমরা কোনদিন বাঘ এর আক্রমণ দেখিও নাই নিজে আক্রান্ত হই নাই কিন্তু প্রত্যেকেই শুনছি বাঘ মারাত্মক বাঘ মারাত্মক আপনাদের মারাত্মকের মধ্যে বিশ্বাস আমি নিজে ভুক্তভোগী হই নাই হঠাৎ যদি শোনেন এখানে বাঘ আসছে স্টেজের পিছনে বাঘ বাঘ কি হবে মসজিষের অবস্থা সবাই যে দৌড়পল্লা শুরু করবে যদি গ্রামের মধ্যে বাঘ আসছে কেউ শুনে দেখবেন ঘরের দরজা বন্ধ হয়ে গেছে স্ত্রী বলবে ঘরে কিছুই তো নাই আপনি সন্তান এলাকায় বাঘ আসছে আজকে না খেয়ে থাকবো কিন্তু বাহিরে নামতে পারব না দেখেন বাঘ দেখে নাই শুনছে এটা বাঘের কথার বিশ্বাসে খানার থেকে নিজেকে নিভূত রাখছে না খেয়ে থাকবো সিদ্ধান্ত গ্রহণ করছে কিন্তু সন্ধ্যার পরে রাস্তায় নামবো না যদি প্রশ্ন করা হয় বন্ধ করছো কেন তুই কি বাঘ না আক্রমণ করছে না তো ভয় পেয়েছো কেন যেটা দেখোস না আক্রমণ আক্রান্ত হওয়া নাই ভয় পেয়েছ কেন বলে ভাই লক্ষ লক্ষ মানুষ বাগের হিংস্রতা সম্পর্কে বলছে এত মানুষকে মিথ্যা কথা বলতে এত মানুষে এ মিথ্যা কথা বলতে পারে না না তুমি যাই বলো আমি না দেখলেও এত মানুষ যেহেতু বয়ান করছে আমি খেয়ে থাকবো কিন্তু সন্ধ্যার পরে বাহিরে নামব না এর নাম শুনিয়া বিশ্বাস আর দেখিয়া বিশ্বাস আপনারা গেলেন সুন্দর মানে কাজ করার জন্য মধু কাটার জন্য গাছ কাটার জন্য হঠাৎ আপনার গেছেন। বাঘের হিংস্রতা তার আক্রমণ তার অবস্থা নিজের চোখে দেখছেন এখন বলেন তো আগে শুনিয়া বাগের উপরে যে বিশ্বাস ছিল এখন কি বাঘরে বিশ্বাস বাড়ছে না কমছে चोखे बाघे आक्रमण देखसे क्या श्री घर दरजा तो बंद करते दरजा ठीक मत बिना नार फाका गल ना अवस्था की कभी उठाए बसे उठे बसे प्रश्न कर भाई की घटना की तुम्हें घटतेस क्या सब ही बंद तुम्हें का तुम्हारे क्यों तुम्हार चक्या गया भाई तुम तो आक्रमण देखो देखी चो मार्क चो समय देखो अस्थिर है आपने गलान सुंदरबन হঠাৎ বাঘে আপনাকে আক্রমণ করছে আপনার হাঁস সিরা ফলাইছে পাওয়ারটা সিরা ফলাইছে থাবা মারছে এক থাবায় একেবারে এখান থেকে শুরু করে মাথা থেকে শুরু করে নিষ সব আশ্রা ফলাইছে হায়াতের জোরে বেঁচে গেছেন এখন বলেন তো বাঘের ভয় আপনার পরিচয়ের মধ্যে কেমন ঢুকছে। আমাদের বাংলা ভাষা বলে ক্ষেত্তর পাওয়া দেখবেন অনেক বাচ্চাদেরকে যদি কোনো কুকুর আক্রমণ করে পাগলা কুকুর কুকুর তুমি ডাকি কুকুর দেখো না কিন্তু আমি তো কুকুর সারতে পারি না কুকুর সারাইতেই পারি না সবসময় চোখে কুকুর ভাসতে থাকে এমন ভয় পাওয়া পাইছি আমি যতই কুকুরকে ভুলতে চাই কিন্তু কুকুর তো আমাকে না আমি তো পারি না। এই ভয়তে অনেক মানুষ পাগল হয়ে যায় ব্রেন খারাপ হয়ে যায় ভয় চোখে মানুষের এমন অবস্থা হয় কাজী করতে পারে না সে আর দ্বিতীয় প্রশ্ন করেন কিরে ভাই তুই নামাজ পড়স কেন শীতের সময় এই ঠান্ডা প্রচন্ড করব নামাজ না পড়লে জাহার নাম এখন নাস্তিক যে প্রশ্ন জাহার নাম দেখছো জাহার নাম দেখছো লাল হয়ে গেছে নাম দেখছ না তো জাহার নাম দেখেনা একটা রোজা রাখছ নামাজ পড়া শুরু করছিস তখন ও কি জবাব দেয় ভাই যদি আমি জাহান নাম দেখি নাই लेकिन लक्ष लक्ष नबीदी मिथ्या आक्रांत हई नाई जो मानूष बनार कारण समस्त मानस सत्यवदीओ ना ग्रांति नाई सत्यवदी क्यू जनारोहम्मद रसल সাল্লা আলিয়াসাল্লামের সত্যবাদীর উপরে গ্রান্টি আছে সত্যবাদী কেউ নাই কোন নবীর থেকে কোনদিন মিথ্যা প্রকাশিত হয় নাই শুধু বাগদান ইসলাম কাকে বলা হয় ইসলাম কত বড় সত্যের উপরে গ্রান্টি দেয় কোন মানুষের থেকে যদি জীবনে একবার মিথ্যা প্রমাণিত হয় একবার যে যত বড় হোক শেষে তোমার দরবেশ হোক কিন্তু তার সাক্ষর কোনো দিন কাবিলে কবুল হবে না যেখানে ইসলাম ব্যাপারে প্রমাণিত হলে তার থেকে কোনো সাক্ষী গ্রহণ করে নাই মহাদিস ক্রাম যদি জিন্দিগিদের কার থেকে একবার মিথ্যা প্রমাণিত কয়েবার কথা বলেন মিথ্যা যদি ধোকাবাদী প্রমাণিত হয়েছে একবার সমস্ত মহাদিস একমত এই হাদিস মৌজু হাদিস এই হাদিস অগ্রহণযোগ্য হাদিস এই হাদিস মিথ্যা হাদিস যদি একবার ইসলাম চিনেন ইসলাম বুঝেন তোমরা ইসলাম সময় কি জানো সমস্যাই যেখানে যেখানে একবার জিন্দিগিদের কাউ থেকে মিথ্যা প্রকাশিত হলে আর জীবনের তরে সে হাজার কসম করে যদি সত্য কথা বলে কসম করে যদি হাদিস বলে কিন্তু মহাদিস কবুল করবে না হতে পারে যেখানে মুসলমানের সাক্ষ্য যদি একবার মিথ্যা কথা বলে সেখানে কোট যদি তার সাক্ষ্য গ্রহণ না করে মহাদিস কালাম যদি তার হাদিস গ্রহণ না করে সেখানে আমরা কিভাবে বিশ্বাস করি যে নবীরা মিথ্যা কথা বলতে পারে কিভাবে বিশ্বাস করি হ্যাঁ যেহেতু যাদের রক্তের মধ্যে হারামের কোন ফোটা নাই যারা কোনদিন কাউ সাথে করে নাই তারা যে সমস্ত কারামতের কথা বলছেন নিশ্চিত ভাবে এত মানুষ একত্রিত হয়ে বলতে পারে না কাল তোমার মুখে ত্রে মদের গন্ধ আসে তোমার মুখে ত্রে গন্ধ আসে তোমার মুখে গন্ধ আসে তুমি যত বড় প্রফেসর হও ডক্টর হো তোমার শরীরের মধ্যে হারানোর রক্ত তুমি যত বড় শিক্ষিত হও তুমি যত বড় পন্ডিত হও না কেন বুদ্ধিজীবী হও না কেন তুমি বলতে পারো না তোমার সিন্দিগির জবানের মধ্যে কোনোদিন মিথ্যা বলা নেই ग्रांति लिप्ता मा जब प्रफेसर डॉक्टर पंडित फासेदाना कर হাতের মধ্যে হারাত তোর হাতের মধ্যে হারাত হার হাজারো জুলাচার রক্ত হাত হাজারো ঘুষ স্পর্শ করেছে তোর হাত হাজারো সুদ স্পর্শ করেছে যার জিন্দিতে কোন তার চরিত্রের মধ্যে আদর্শ কালিমা নাই কাজে ইয়া তো নবীরা মিথ্যা কথা বলতে পারে না কাজে আমার জীবন যা কার থাক না খেয়ে থাকবো আমি নামা সারবো না আর একদম মানুষ আছে দেখবেন কিরে ভাই তুই তো দৌড়ো ভাই যদি আমি আগে আগে যাই আমার এত সাথে যদি আমি নামাজ পড়তে পারি চল্লিশ দিন আমার নিফাকির থেকে আমার নামটা যাবে আমার হয়ে যাবে। আমার গুনা মা ভালো কে কি ভাই আমি যাবো না পাগল জাহের কথা শুনলে চোখের মধ্যে ও ইজা তুল ইয়া দলিম কিরে ভাই তোর চোখে পানি কেন তোর চাম্বার মধ্যে কম্পন সৃষ্টি হয়েছে কেন কিরে ভাই তুই এত কেন কান্দ কবে তুমি কি শোনো না জাহান নাম এত মারাত্মক জাহান নাম এত মারাত্মক জাহান্ন মার খুবই কঠিন আমি সহ্য করবো কিভাবে ও দেখছো জাহান্নাম মোরাকা বা মোশায়দা করতে করতে করতে করতে জাহান নামের কথা শোনার সাথে সাথে মন হাজাম জাহান্নাই গেছি এরা মাতজু হয়ে যায় এরা কি হয়ে যায় মাকু আসলে আমাদের অনেকের মধ্যে এরকম আছে কেউ কিছু করলে ভাই তুমি তো টাকাও কেন তোমার তো হালাত এখনো অসেই নাই এখানে তো তোমার সাধনা করতে হবে কালা আল্লা কানা শারিয়া তুমি অর্থ রাস্তা পপ আসলে শরিয়ত মারেফাত কি জিনিস আওয়ামের দুই প্রকার আওয়ামের তকদিনী আওয়ামের তকলিফি খোদাই বিদা দুই প্রকার আওয়ামের তকদিনী আওয়ামের তকলিফি আওয়ামের তকদিনী বলা ওই সমস্ত আওয়ামের যা কোন ফয়া ঘুরে দিন যেমন আসমান জমিন সূর্য তারকা চন্দ্র পানি বাতাস আল্লাহ বোসেন সূর্যকে কোন ফায়া কোন বাতাস কোন ফায়া কোন পানি কে বসে কোন ফায়া কোন আসমানকে বসে কোন দারায় থাক নরা কোন শক্তি নেই এটা আওয়ামী তকমিন আর আওয়ামের তকলিফি ওই মাধ্যমে নবীর মাধ্যমে যে আওয়ামীর আদেশগুলি বন্দর ইচ্ছা ইচ্ছাধীন বন্দর ইচ্ছা করলে মানতেও পারে আদেশীয় आदेश बर्जन करते ठीक ना, ना? जो आदेश बंदा पालन का वर्जन कर मोत्िन सलीह आविदीन कनीतिन विभिन्न गुणे गुणान्वित बंदर जाननाते चले जाए আর পালনীয় কাজগুলি যে বন্দা পালন না করে নিষিদ্ধীয় কাজগুলি যে বন্দা বর্জন না করে বন্দা কাফেম ফাঁসেক বিভিন্ন গুণে গুণান্বিত হয় বর্তান্ত বন্দা জাহান নামে চলে যায় একে বলা হয় আওয়ামের তাকলিফি এই আওয়ামের তাকলিফের তিনটা ছাইট একটা বিশ্বাসের সাথে সম্পৃক্ত আমলকে বলা হয় আকায়াত বা ইলমুল কালাম বাংশ সব কি শরিয়াতের অংশ যেরকম আমি যদি আমার শরীরের গঠনকে বিশ্লেষণ করি তখন একটা একটার নাম হবে কিন্তু যখন একত্রিতভাবে বলবো তখন মানুষ ঠিক সরিয়াতের থেকে শরিয়াতের তিনটা অংশ এখন আকায়দ সম্পৃক্ত বা তিনি আমরের সাথে সম্পৃক্ত বাহ্যিক আমরের সাথে সম্পৃক্ত আকায়দ সম্পৃক্ত আমল কে বলা হয় এলমুল কালাম এলমুল আকায়দ আর বাজ্যিক আমরের সাথে সম্পৃক্ত এলএম কে এলমুল আর বা তিনি সাথে সম্পৃক্ত এলমে তসাউফ বা এলমে বাঁতে বা এলমে বিভিন্ন নামে অভিহিত করতে পারেন কি কথা ঠিক না এই চলার জন্য যে পদ্ধতি পবিষ্কার করা হয় তাকে বলে তরিকা তরিকা মানে রাস্তা শোনেন অনেকে বলে তরিকা পন্থ তরিকা ফেডারেশন কি নাম দিছি তরিকা ফেডারেশন যেখানে শরিয়াতের কোন ধার ধরে না ওরা শরিয়াত এবং তরিকাতে বুঝে না শরীয় শব্দ অর্থ রাস্তা তরিকার শব্দ অর্থ রাস্তা রাস্তায় উঠলে তুমি চলে যেতে পারবা ঠিক শরীয় রাস্তায় উঠলে তুমি সরাসরি জামনাতে চলে যেতে পারবা এটা সরিয়াত বলা হয় তাই শরিয়তে চলার জন্য যেই পদ্ধতি পন্থা প্রক্রিয়া গ্রহণ করা হয় তার নাম তরিক আর তরিকাত শরিয়াতে চলার পরে আমার মাওলায় মের বিভিন্ন গুরু রহস্য জাগ্রত হয় তার নাম কি হাকিকত আর হাকিৎ তরিক চলার পরে আল্লাহ ফা আউসাফের বহু গুরু রহস্যের এর নিগুড় তথ্য কলবের মধ্যে যে উদ্ঘাটিত হয় তার নাম মারেফত তার নাম কি ভাই অংশ সুম্মা মারে ভা সব কি সরিয়াতের অংশের বাইরে যাওয়ার কোন সুরাত কোন সুযোগ নাই শরিয়া শব্দ অর্থ কি কানুন শরিয়ার শব্দ অর্থ কি আইন শোনেন আইন আইন এমন এক জিনিস যে আইন কেউ যদি না মানে আইন যদি কেউ না মানে তার মানে আইনটা বাতিল হয়ে গেছে ব্যাপারটা এরকম না আবার আইন কোনো ব্যক্তি পরিবর্তন করতে পারে না কথাটা বুঝাতে পারিনি আইন যদি কেউ না মানে তাহলে আইন কি পরিবর্তন হয়ে গেছে আমি মানি না কিন্তু আইন আইনের জায়গা আছে আবার আইন আমি ইচ্ছা করলে সেটা পরিবর্তন করতে যদি সরকারি আইনের ব্যাপার এরকম হয় আকাম হাঁকেন আইনের ব্যাপার অবস্থাটা কি হবে কেমন হ্যাঁ অস্বীকার করি তাতেও আইন আইনের জায়গায় অস্বীকার করলো আইন আইনের জায়গায় আমরা না মানলো আইন আইনের জায়গায় এটা পরিবর্তনের ক্ষমতা কারু নাই আমি কথাটা বুঝাতে পারছি পর্দাটা সরিয়া পর্দা শরিয়ত নবী উল লজুয়া অসাধ ন ফলাহ গফুল হবী হবিআানাতিকা অনাইন আদেশ করুন আদেশ করুন আপনার স্ত্রীদেরকে আপনার কন্যা আপনি মোমেন মুসলমান মেয়েদেরকে আদেশ করুন যখন তারা ঘর থেকে বের হবে তখন তারা যেন বোরখা দিয়ে কাপড় দিয়ে তাদের চেহারক করে নেয় পর্দা করে দিয়ে পর্দা না নামে জালিকা ইরফ না দুইটা ফায়দা একতেই মহিলার পরিচয় লাভ করতে সুবিধা হবে লোকটা কুলিনের চরিত্র করা হবে না এটা আবৃত কৃত যেহেতু আবৃত তার দিকে কেউ না ইফটিজিং করবে না ফিল্লিং না এক ইউরোপে এক মুসলিম দোকানে ক্রয় করার জন্য আটকায় রাখো কেন আটকায় রাখতেছো কেন এখন মেয়ে বলতেছে লোকটা বলতেছে আচ্ছা তোমার সমস্ত মালগুলি বাহিরে ওপেনে রাখছো কিন্তু আমি যে ডলার দিলাম টাকা দিলাম এটা ভিতরে সিন্দুর মধ্যে আর তোমরা দামি মনে করো না হেফাজত করো না যেরকম দুনিয়ার মধ্যে যে দাম সেটাকে হেফাজত করে আমি কথাটা বুঝাতে পারছি গোটা দুনিয়ার কোন কোন পিঠ কোন মহাদিস কোন মুস্তানিম কোন অস্বীকার করে তারপরে পর্দা এইটা পরিবর্তন করার ক্ষমতা কাউ নাই আমি গেলাম একবার রোহিঙ্গা ওদেরকে ই দেওয়ার জন্য ত্রাণ দেওয়ার জন্য মহিলাদের লাইন গুরখা বড়া হঠাৎ দেখি সেখানে এরকম কাপড় করে এক মহিলা আসছে আমি একটা কথা রাখতে হবে আমরা হাঁটি চলে হাজারো মহিলার রাস্তা আছে আসলে ফতুয়া দেয় নাই যে হুজুরা রাস্তায় হাঁটেন তো পর্দা নাই যেহেতু বেপদা মহিলারাও রাস্তায় আছে। কিন্তু একজন মহিলাদের নিয়ে আসি কি ছিল আমার কাছে কি নাই ফাঁড়ে এই এক কে করেন হ্যাঁ কিসের সঙ্গে কি কে আস করেন আমাকে আপনারা কাফের বলেন আফসুস নেই আমাকে ফাসেক বলেন আমাকে যারা পদ্মা বিদ্যানগুলি দেখাব সভা সভা আসে কোনো সন্দেহ নাই আমাকে ফাঁসি দিয়ে দিবেন না দিবেন ওই তো আমি করি না খবর তার এই অমুক দেওয়ার অমুক আলেমের গলায় মহিলারা মালা পরাইছে অমুক দেহবানদের স্টেজে ইন্দিরা গান্ধী হ্যাঁ অবশ্য ইন্দিরা যাইছে নিয়ত এটা নিয়ত নতুন উন্মত এজ মাই উন্মত ন আমি আগেই বসে শরীয় পরিবর্তন করার ক্ষমতা কারো নাইন কোন কানুন কোন আইন না পালন করার দ্বারা আইন গ্রহীত হয় না অস্বীকার করার ফ্লবে ইমানকে মজবুত করা বর্তমান জমানায় খুব কঠিন মশলা চলতিস এই জমনা ইমান ঠিক রাখা জ্বলন্ত আংটা হাতের মধ্যে রাখা সমান সর্বনৈ তোমরা মুরুখ বল জাহেল বল হ্যাঁ ঠিক আমরা জাহেল কারণ এরকম বিপদার কোন ফটো কিতাবের মধ্যে পাইনি তোমরা পাইছো তোমরা তোমরা আলেম মানে জানলে বলে না জানলে বলে মানে বিপদে উৎখাত হয়ে গেছে এরকম এলেম আমাদের কাছে নাই পর্দা উৎখাত হয়ে গেছে এলেম আমাদের কাছে এই আমরা জাহেল। আর তোমরা মনে করো উৎখাত হয়ে গেছে তোমরা আলেম অসুবিধা কি চরমাই লোকের দরকার নাই তো দরকার দরকার ব্যবসার জায়গা না আমাদের শাহক রহমদুল্লাহ জীবনে তোয়াক্কা করে নাই কোন মুড়ি থাকবে কোন মুড়ি থাকবে না স্পষ্ট বলেছেন এক শবক দুই শবক তিন শবক নেওয়ার পরেও যদি তোমাদের আমল আখ বোর্ড না হয় এখান থেকে তোমাদের ভাগিয়া যাওয়া অজীব হয়ে যাবে কারণ কবরে গিয়া চর্মনাই ফির কোনো লাভ নেই নিজের আমল ঠিক করিয়া যাই হো এটা মানুষ গড়ার একটা ফ্যাক্টরি এটা দল বাড়াবার ফ্যাক্টরি না তোমরা কি এটা মুড়িদ থাকবা কি থাকবা ওই সাতার দিকে চর্মনালার টাকায় না তাকাবে না যার মনে হয় থাকবা যার মনে হয় যাবা আমি কথাটা বুঝাতে পারছি এখন যত দুনিয়ার মধ্যে মানুষ সব তার নসলের মাত্র সাড়ে নয়শ বছর পর্যন্ত আশি জন বা জন এতে তার নবুয়ের কোন নোকসানি হয়নি चर्मी शरियातर पाबंदी क्षमतार लोभ इरा करा तो आगे बोल क्षमता लोभ जो करतम তাহলে দেখেন না মৌলবীরা দারে দারে ঘোরে এরকম লাঠি মারে আবাস যায় এবং লাঠি মারে আবাস মাথা নত হয়ে যায় লজ্জায় মাথা নত হয়ে যায় মধ্যে বিস্তারির মধ্যে কাজ করার কাজ কাজ করতেছি अनेक सबा कर अपनारा करें, करें भाई प्रधान पार्थक्य क्या गुरु नानक गौतम बुद्ध श्रीदेवी कृष्ण ए सबा धर्मे प्रधान गौतम बुद्ध বৌদ্ধ ধর্মের প্রধান গুরু নানক শিখ ধর্মের প্রধান শ্রীকৃষ্ণ দেবী হিন্দু ধর্মের প্রধান নবী মোহাম্মদ সাল্লাম ইসলাম ধর্মের গৌতম বৌদ্ধ বৌদ্ধ ধর্মের প্রধান কিন্তু রাষ্ট্রের প্রধান না গুরু নানক ধর্মের প্রধান রাষ্ট্রের প্রধান না শ্রীদেবী কৃষ্ণ ধর্মের প্রধান রাষ্ট্রের প্রধান না কিন্তু তোমার আমার নবী ধর্মের প্রধান রাষ্ট্রের প্রধান দেখেন আমার নবী নাই তার স্থানে বসে অবক্তার স্মৃতি রাদি অল্লাহ তালানহ তিনি ধর্মের প্রধান তিনিও নাই বসে মহাবুল্লা হত্তা রাদি অল্লাহতালানহ ধর্মের প্রধান তিনিও নাই বর্ষেন উসমান রাজি আল্লাহ ধর্মের প্রধান তিনিও নাই বর্ষেন আলী রাজি ধর্মের প্রধান আমার নবীর সন্ন্যাত সুন্নতাকুবিকে বলা হয় তামাস বলা হয় যেরকম চিল বাঁচ শিকারী কে যখন শিকার করে তখন নখ গুলিকে সোজা ঢুকিয়ে দেয় এরপর বাঁকা করে বাঁকা করার পরে অবস্থাটা কি সৃষ্টি হয় গুস্তু ছিঁড়ে যায় কিন্তু শিকার ছোটে না এর নাম ইনসাফ তামসুক ও আদু আলাই হাবি নাওয়াজিস নওয়াজিস মারির বলা হয় সামনের দাঁতকে নাওয়াজিস বলা হয় না আদু আলাই হাবি নিস মারির ডাক দ্বারা আট দিয়ে ধরো কাম দিয়ে ধরো কারণটা কি সামনের দার দ্বারা কাম দিয়ে ধরো কামাল দাঁত ভেঙে যাবে মারির ডাক দ্বারা কাম দিয়ে ধরো যত টর্নেটো যত মৌলভী যত মহাদিস যত বুদ্ধি যত পীর সরিয়ে করবে দাগ ভাঙবে না সরিয়ে আব্দু আলাই হাবি কাটা বহুত বিপদ বহু জঙ্গল বহুত অন্ধকার চলতেছে এই সব কিছু অতিক্রম করে তোমাকে সামনে পা বাড়াতে হবে তোমার মান দিলে বুঝতে হবে শরমনায় মুখে চরমনের কলঙ্ক তুমি চরমনায় কলঙ্ক চরমনের মুড়িদ না চরমনায় মুড়িধ হবা প্যাটপিটের খবর থাকবে না প্যাটপিট ধ্বংস থাকবে না বিল্ডিং করতে পারবো না এই প্যাট আর জেলে যাব অত্যাচারিত হবো ঘর ছাড়তে হবে এই প্যাট পিঠের মায়া যারা সারবা তারা স্তর মনে মুড়ি আর যারা প্যাট পিটের চিন্তা করবা অন্য করব না প্রস্রাব করিয়া নষ্ট করার দরকার দরকার চোখের পানির দরকার কিছু চা প্রয়োজন কিছু খাঁটি মুজাহিদের প্রয়োজন কি ঠিক না তা নবী পাক সাল ধর্মের প্রধান ইমাম খন্দেঘরে হোক ইমাম কালমাস মা শুধু রাষ্ট্রের প্রধান ধর্মের চিন্তা করে নাই ও ধর্মকে অস্বীকার করছে গৌতম বুদ্ধ রাষ্ট্রকে অস্বীকার করছে ধর্মকে ধরস কালমাস মা্রে ধর্ম কিন্তু নবী মোহাম্মদ চিন্তা করতে হবে রাষ্ট্র করতে হবে কি করতে হবে কি করতে হবে ধর্ম চিন্তা করতে হবে আমাদের গল্পটা কোথায় যারা ধর্ম ধরছি রাষ্ট্র ছাড়ছি যারা রাষ্ট্র ধরছি তারা ধর্ম ছাড়ছে যারা ধর্ম ধর্ষী খবর রাখি না হাইকোর্টের চিন্তা করি না সুপ্রিম কোর্টের আসে না সংবিধান জানি না যারা রাষ্ট্র ধর্ষী হজুবিল্লাহ পড়তে বিসমিল্লা রহমান মেহরাবে মসজিদ মানে কি যায় মেহরা তো কি যায় হার পশ্রাগার সেজদাগার পশ্রাগার ঘটনা কি যতদিন মেহরাব থাকবে অন্যার প্রতিবাদ থাকবে ততদিন মসজিদ থাকবে যখন অন্যার প্রতিবাদ চলে যাবে মসজিদে ধ্বংস হয়ে যাবে তুমি দেখো স্পেনে সাড়ে বছর মুসলমানের শাসন ছিল কিন্তু যখন প্রতিবাদ বাদ দিছে মসজিদে ধ্বংস হয়ে গেছে তুমি কি দেখো ইমাম বোখারি যেখানে ইমাম বোখারির মেহরাব কমিউনিজাম বিপ্লব হওয়ার পরে এক জেল শরীফ বাজারে কেনতে পাওয়া যায় না কে করতে পারে নাই তুমি কি তুর্কিস্তান যেখানে সাড়ে বছর মুসলমানের শ্বাস খেলাফ হচ্ছিল কামাল পাশা ক্ষমতা আসার পরে শিক্ষা কমিশন এখানে স্থাপন করার পরে পর্যন্ত কোন বাচ্চারা কলেমা শিখতে পারে এর ইসলামের দর্শন হল খবরদার দুইটা জিনিস প্রয়োজন মানুষ সুস্থ থাকার জন্য কয়টা জিনিস প্রতিরোধক প্রতিশোধক আপনার ডায়বেটিস হয়েছে কি হয়েছে आपने डायान इन्सुल क्याशोधक भरे जाम ढुक से डायबिटीसा आलू खाय गा कारणटा कि प्रतरक जान जाम ढुकते प्रतिरोधक जान जान नुक से प्रतिशोधक शोधन दूसरी प्रतिरोधकशोधक দুই জিনিস ব্যতীত শরীর সুস্থ থাকে না শরীর নষ্ট হয়ে যায় ইসলামকে বাঁচাবার জন্য ইসলামের শরীরকে বাঁচাবার জন্য দুইটা জিনিসের প্রয়োজন আমর মারুফি রোদক এই প্রতি সদক প্রতি রোদক ব্যতীত ইসলাম নামে শরীরটা সুস্থ থাকতে পারে না এর্তে বা করো অনুসারণ করো দেখেন প্রত্যেকটা জিনিস দুইটা জিনিস নামাজ পড়ি কিন্তু কার জন্য পড়ি এটা ভিতর এটা কেউ দেখে না যদি মানুষকে দেখাবার জন্য পর সব বাতিল আমার নামাজ আমার রোজা আমার হজ আমার জাকাত আমার সবকিছু কার জন্য আমার সব সবকিছু আমার মাওলার জন্য আমি বয়ান মাওলার জন্য আমি যদি মাওলার জন্য করো সব ইবাদত দুই বন্ধু এক বন্ধু বিকলঙ্গ আর এক বন্ধু সুস্থ দুই জন নদীর দুই পারে থাকে যে বন্ধু বিকলাঙ্গ একদিন স্বপ্নে দেখে যে তার বন্ধু আজকে তিন দিন পর্যন্ত উপবাস অনাহার বন্ধু স্ত্রীকে বলছে বন্ধুর কাছে আমার বন্ধুর কাছে খানা নিয়ে যাও সে আজকে তিন দিন উপবাস অনাহার অবস্থা আছে এখন স্ত্রী বলছে নদী কিভাবে পার হব। কলে যাও নদীর কিনারা গিয়া বলো মাওলা হে তোমার ওই রুসলা তোমার আচ্ছা আমাকে ব্যবহার করছে কি করে না আমিও জানি সেও জানেক্ট মিথ্যা কথা কিন্তু তার স্ত্রী জানতো আমার স্বামী বহুত বড় আল্লাহর ওলি সে নদীর পাড়ে গিয়া বলছে মাওলা হে তোমার ওই বন্দার নদী পার করিয়া দাও যে চল্লিশ বছর খানা খায় নাই গিয়া পর্দার আলাদা তার বন্ধুকে খানা খাওয়াইলো খানা খাওয়ার পরে বলতে আসা আমি নদী কিভাবে পার হব। বলে তুমি কিভাবে পার হইয়া আসছো এই কথা বলিয়া পার হইয়া আসছি বন্ধু যাও তুমি নদীর কিরিয়াও তোমার ওই বন্ধুর নদী পার করিয়া দাও যে ৪০ বছর পর্যন্ত খানা খায় নাই। স্ত্রী গেছে। আচ্চার্য আমার সামনে খানা খাইল এর আগে অনেক খানা খাইছে অথচ ডাইরেক্ট মিথ্যা চল্লিশ বছর খানা খায় নাই দেখি এক মিথ্যা বলিয়া তো পার হই আসছে আর এক মিথ্যার অবস্থা কিন্তু পরীক্ষা করিয়া দেখি নদীর পারে গিয়া বলছে মাওলারে তোমার ওই বন্ধুরুসিলা নদী পার করিয়া দাও যে চল্লিশ বছর পর্যন্ত খানা পিনা করে নাই। আসলে নদীর পানি শক্ত হয়ে গেছে সে নদী পার হইয়া চলিয়া আসি এখন বল স্বামী গ আপনি আমার আপনি আমার স্বামী আপনার স্ত্রী আপনি আমাকে ব্যবহার করেন কি করেন আপনিও জানেন আমিও জানি অথচ আপনার ডাইরে মিথ্যা কথা শিক্ষা দিয়া দিচ্ছেন मिथ्यादी बार सामने खाई, खाई चल्लिस बस पीना स्वामी देख स्त्रीय मिथ्या बंधुओं मिथ्या सत्यकता बोलिए कथार मत मारा भेद आ ভেটটা কি আমরা উভয় বন্ধু ৪০ বছর আগে সাথে এক কাছে পীর ধরেছি আমার যা কিছু করিও দুনিয়ার জন্য কোনো কিছুই করিও না তখন থেকে আমি নি আজকে মাওলার জন্য করব। দেখো আমার মাওলায় বলছে বাবা শিরোহ না তোমরা স্ত্রী ব্যবহার করো আমার মাওলার হুকুম পালন করার জন্য আমি তোমাকে বিবাহ করছি যে আমার মাওলায় বিবাহ হুকুম না দিতেন আমার নিজের যৌবিক চাহিদা পালন করার জন্য আমি কোনোদিন বিবাহ করতাম না কাজে আমি আমার কথার ভেদ ছিল মাওলারে তুমি ওই বন্ধুর উসিলাই নদী পার করিয়া দাও যে নিজের চাহিদার জন্য বিবাহ করে নাই বরং তোমার হুকুম পালন করার জন্য বিবাহ করছে আমার বন্ধুর কথার মধ্যে কথা এটা ছিল ल्लाक बस कुलूर सबू तुम्हारा खाओ पान कर हुकुम पालन कर बंधु खाए पान कर मावला जी खाना पिंजम ना करत शुद्ध शरि बढ़ा स्वास्थ्य सुंदर रखार दुनिया के बसिचार बंधु एक्टा पानी ग्रहण करत বরং তার কথার মধ্যে ছিল মাওলারে তুমি তোমার ওই বন্ধুর সিনে নদী পার খানা খায় পি না করে চরমনের মুজে কিন্তু যা কিছু করে আমার মাওলার জন্য কর যা কিছু আমার মাওলার জন্য সরি মাওলাকের রাজি খুশি করা মাওলার কবরই যাইতে পারো যখন কবর সাথে নবী পাক সাল সুরা যাবে রাস্তা প্রেমে পুরিয়া আমি মাথা টুপি নামাই নাই কলেজের মধ্যে টুপি মাথায় দিয়ে গেছি কলেজের সাথীরা টুপুরে কত থুক মারছে কিন্তু ওনার মহাব্বাতে পড়ি আমি মাথা টুপি নামাই নাই দাঁড়িয়ে রাখি ইউনিভার্সিটি দেখেছি ইউনিভার্সিটির সাথে দাড়ি দরিয়া কত টানা হেসরা করছে কিন্তু আমি পোস্ট লাগাই নাই লম্বা জামা গাড় দিয়া রাস্তায় নামছি জামা দরিয়া কত টানা হেসরা করছে কত ফাইজলামি করছে কিন্তু সুন্নাতের প্রেমে পড়িয়া লম্বা জামা গাড় থেকে নামাই নাই উনার প্রেমে পড়ে এই স্বামী বন্ধু টাকা পয়সার কোন মহাব্বাত দি আমার বন্দা সত্য কথা বলছে ওয়া ফুসুল ফরাসাল জাননা ওয়া আলমি শিনাল জাননা এ ফেরেস্তর বন্দা বান্দাতের পোশাক লাগাইয়া দেবাদিয়া দে আল্লাহ তুমি কবুল করিয়া না হঠাৎ আল্লাহ মোহামেন বান্দার মধ্যে আওয়াজ পাবে বাবু ভাই ফেরেস্তা কিসের আওয়াজ করলে কম আছে কেয়ামত কেয়ামত হয়ে গেছে তারা বসে কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে এই মাত্র আমি কবরের মধ্যে আসলাম কিভাবে এত সময় চলিয়া গেল তখন ফেরেস্তারা জবাব দেবে আল্লাহের মোহামেন বান্দামান দিয়ে অল্প সময় না হাজার হাজার বছর চলিয়া গেছে কিন্তু আমার মাউলায় কোন কিছু অনুভব করতে আল্লাহ তুমি কবল করিয়া নাও এরপরে কিয়ামতের আল্লাহমেন বান্দাবান্দি উঠবে আল্লাহাক কালামে পাকের মধ্যে ফরমানিম কিসের কি আমতের মদান কিসের নিজান কিসের পুলসরাত তাদেরকে খাবরদার বয়ান করতে দিও খবরদার কিসের কি আমতের ময়দান কিসের কোন খবর থাকবে না আর যারা দুনিয়ার মধ্যে আমার নবীকে নেতা মানব কিয়ামতের মধ্যে নবীর সাথী হয়ে যাব কিসের কিয়ামতের মতন হুসনা আল্লাহের মোহামেন্ট বান্দামানের ডাইনে নূর বামে নূর সামনে নূর নুরের মধ্যে দৌড়াই দেওয়া বলবো মাও নাই আমার আল্লাহ কি কবুল করিও না অবস্থা কি হবে ফা মান উিয়া কিতাবাহু কিতাবাহু ফয়াকুলোহা উমুক রাউ কিতাবিয়া এই অবস্থাকে বজলাম রাখিছ এরা পরিকল্পিত ভাবে খবরদার ফা মান উতি কিতাবাহু বি আমিনুলোহা উমুক রাউ কিতাবিয়া ইন্নি জনান্তি মূলাকি হিসাবিয়া فهو في عيشة الراديا كتوفها دانيا كنوا الشبو حنيا بما أصلتهم في نعياب الخالية واتركوا بلقية واما من أوتي كتابه بيميني ويقولها مقرأ كتابيا زدر عمو اللهم دائن هذا برياضا بي زدر كون পরীক্ষার্থী ভালো রেজাল্ট করবে যখন পরীক্ষার ভালো রেজাল্ট হয়ে যায় তখন খুশি আর উজ্জ্বল হয়ে যায় আমার কাছে আপুর কাছে ও তাদের কাছে আমি গোল্ডেন প্লাস আমার রেজাল্ট দেখো এই যে দেখো আমার রেজাল্ট আমি ওই পেপারে এত মার্ক্স ওই পেপারে এত মার্ক্স ওই পেপারে এত মার্ক্স পড়ো দেখো আমার আমল নামাজ দেখো আমি নামাজের মধ্যে এত পাইছি রোজার মধ্যে এত আমি জাকাতের মধ্যে এত মার্কস আমি জিকিরের মধ্যে এত মার্কস আমি মধ্যে এত মার্কস আমি জিয়া মধ্যে দেখো ইন্নি বনান্তি মূলা কিনিস যেরকম পরীক্ষা দিয়ে আগেই বলতো আমি এত রেজাল্ট ধরবো আমি গোল্ডেন এমনস পাবো আমি এই এই মার্ক পাবো ঠিক জান্নাত হিসাবে হিসাবে আমার মাওলা আমাকে দাঁড়াইতে হবে আমি হিসাব নিকাশ করি ওই দুনিয়া চলাফেরা করতাম ফাহুয়া ফি ওই ফি জান্নাত না লিয়া আমার মাওলা উচ্চ জান্নাত দান করবে কেমন জান্নাত কুতুফু যে্নাতি মানুষের চেহার মুখের মধ্যে ফল পড়িয়া যাবে ফল চাবাবার কোন প্রয়োজন নাই অটোমেটিক মুখের মধ্যে ফলটা গলিয়া যাবে নদী পাক সালাম জান্নাতের একটা ফলের মধ্যে চল্লিশ রকম আল্লাহা কি বলবে খাও পান করো মরে যা চা তাই করো দুনিয়ার মধ্যে বহু সাধনার করছো বহু সাধনার বিনিময় জন্মাতামাই করছো খাও আর কোনো সাধনা কষ্ট নয় আর কোন রহিমাল্লা তুমি কবুল করিয়া না কিন্তু আমার বেনমাঝি বাবারা এ হারাম করার দলেরা এ ঘুস করার দলেরা হয়েছে না খারার দলেরা দুনিয়ার ক্ষমতার পাবনের দলের যখন ওই দেখো তখন নাফার মান দেখ আমার নবীর মাথা সালেন নাফার মানে মাথার কোন মিল নাই আমার নবীর চেহারা সালেন নাফার মানে চেহারার মিল নাই আমার নবীর পোশাক মানে পোশাকের মিল নাই কোনো সম্পর্ক রাখতো না এখন কি বলবে প্রেশার হয়ে যাবে বলবে হা হা লাদি ওনার সাথে আমার পরিচয় নাই জানা নাই শুনে নাই ওনাকে আমি চিনি না ওনাকে কোনটা বলবে আমি জানি না অমনি আমার মাওলায় ডাক দিয়ে কাজা বা আমার দুশ্মান মিথ্যা বলছে এ কবরের মাটি ধর ওমনি কবরের দুই পয়সায় মাটি এত জন চাপ মারবে চাপে আসলে এক পাচার মাটি আর এক পাঁচালে লাগাইয়া বলবে হে সাপ আক্রমণ কর ওমনি নিরানব্বই যার সাপ না ফার মাকে জড়াইয়া ফেলাইবে কোন না মানে কবরটা নার এটা জাহান নামের কুয়া হইয়া যাবে তাদের অবস্থা কি হবে আল্লাফা কালামের পাকে মধ্যে ফরমান আম্মা মান উিয়া কিতাবাহু বিশিমালি ফায় লাই তিলাম উটা কিতাব ইয়া পলাম আগ্রী মা হিসাবিয়া মাহ হিসাবিয়া ইয়া লাই তা নিল কাজিয়া মা নান নিমালিয়া খানি সুতা দিয়া খুজু জাহিমা সল্লু উহার উহা সদরিয়া যাবে ইয়ে লাইতা নি লে মুত কিদাবিয়া ওলা মাদরি মা হিসাবিয়া আপসু জনি তো আমল নামা না পাইতা আমি যা আমার আমল নামা সমকে না জানতাম ইয়ে লাইতা কানাতিল আমার মৃত্যু দিশে আমার কবর শেষ হইয়া যায়নি আবার জমি তো আমাকে ধরিয়া রাখতে পারলো না আমার ব্যাংক ব্যালেন্স আমাকে কোনো উপকার করতে পারলো না সুলতান সুলতানিয়া। चेयरमी क्या क्या सभापति क्या क्षमता हाली सुलतानिया क्षमता ध्वसा गल खुजु फागुल्लु ওকে ধর ওকে নিক্ষেপ করবীকে সতনা সিলা কিলিয়া ফালা ইন্ড উমা বিল হিল তুমিলিস ওকে ধর ওকে বা তখন জাহানোকে উল্টা বেলা গোলখুরিয়া বাঁধ দিয়া বল জাহান নামের মধ্যে থাকবে চেহারা শলা গুলি কাতে থাকবে শলার আগাতে সুখের মধ্যে চোখের বড়ি ঝুলিয়া ভরিয়া যাইবে যাও জাহান পোশাক হবে আগুনের তাদের বিশাল হবে আগুনের তাদের ল্যাব হবে আগুনের তাদের ঘর হবে আগুনের তাদের পানিও হবে আগুনে তাদের খাতা হবে আগুনের তারা ছোলা হবে আগুনের মধ্যে মধ্যে সবাইকে মাফ করুয়া দাও মাউলার আমার মামলাওলারে আবার বলারে খবরদার খবরদার আমার মাওলাকের রাজি ঘুষি না করিয়া কেউ মাওলার খবরে যাই আমার মাওলায় খুব দয়ার মাওলা আমার দমায়া মাওলা খুব মায়ার মাওলা আমার মাওলা সব সময় বন্ধার দিকে বন্ধা তুই আমাকে ডাক দেব তোরা ডাক দে তোর দুনিয়ার মধ্যে একবার আমি মাওলাকে আল্লাহ ডাক মারবি আমি মাওলা তোকে একবার ডাকের পরিবার তোদের ডাকে সারা দিয়ে দেবো এই দয়ার মাও লাগে রাখিয়া কোথায় যাও কাকে বরাবাদ করিও না আমার মাওলা ডাক সারিও না ডাক বজা করিয়া ডাক চরমার মালাকে ডাক আমার মাউলকে বোলা আমার মাউলাকে বোল আমার মাউলাটাকে সারা নদিয়া পার্বা লাল